শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে পঞ্চম পরিচ্ছেদ পয়লা জানুয়ারি আঠারোশ তিরাশি খ্রিস্টাব্দ অভ্যাসযোগ দুই পথ বিচার ও ভক্তি বেলা তিনটা মারোয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল ও অন্যান্য মারোয়াড়ি ভক্ত জিজ্ঞাসা করিতেছেন মহারাজ উপায় কি শ্রী রামকৃষ্ণ বলিতেছেন দুই রকম আছে বিচারপথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ অসৎ বিচার একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর আর সব অসৎ বা অনিত্য বাজি করি সত্য ভেলকি মিথ্যা এইটি বিচার বিবেক আর বৈরাগ্য এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি এটি একেবারে হয় না রোজ অভ্যাস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাইরের ত্যাগও করতে হয় কলকাতার লোকেদের বলবার জোনাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতায় এ কথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ ফাঁক পা টেনে নিলে আর বাহির করে না কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না মারুয়াড়ি ভক্ত জিজ্ঞাসা করিলেন মহারাজ দুই পথ বললেন আর এক পথ কি শ্রী রামকৃষ্ণ অনুরাগের বা ভক্তির পথ ব্যাকুল হয়ে একবার কাঁদ নির্জনে গোপনে দেখা দাও দেখা দাও বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে মারুয়াড়ি ভক্ত মহারাজ সাকার পূজা মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই বাকি। কি শ্রীরামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কিরম জানো যেমন জলরাশির মাঝ থেকে ভুড় ভুড়ি উঠে সেই রূপ মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সে আদ্যাশক্তিরই লীলা পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাঁকে পাওয়া যায় নানা বিষয়ে জানবার দরকার নাই যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য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 আত্মা ধরবার ছোবার জো নাই তিনি নির্গুণ নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিন্ময় শ্যাম চিন্ময় ধয় মারোয়াড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল শ্রী রামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাঁহার চিন্তা করিতেছেন ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানি নাদ শুনিতেছেন জোয়ার আসিয়াছে ভাগীরথী কুলুকুলু শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ কুলুকুলু শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিয়া আছেন সকলই মধুর হৃদয় মধুময় মধু মধু মধু